বাংলা মানবতা সমাধান গো ব্যাক টু ইউরিপ গো ব্যাক টু ইয়ারে দাস understand। The concept of God in Hinduism. Quran is the most positive book. Every day, more than 3,000 fetuses are being aborted in India after they identified that they're females. According to the statistics of 1996, US Department of Justice, 2,730 women are being raped every day. Every 32 second one woman has being women raped. Women been raped in US until the time I'm here. Islam has the solutions to the problems no. of the West. No. Of the West. নিঃসন্দেহ একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহর কাছে যখন কোন ব্যক্তি আল্লাহর কাছে তার ইচ্ছাকে সমর্পণ করে লেকচার শুনতে ডক্টর জাকির নায়কের আরামি শুনে মুগ্ধ হয়েছে। এরপরের প্রশ্নটা এসছে একজন শ্রোতার কাছ থেকে এখানে রাজবাল হকরা প্রশ্ন করেছেন যদি ইসলাম শান্তির ধর্ম হয়ে থাকে তাহলে এই ধর্ম তরবারে দিয়ে ছড়ানো হয়েছে কেন ভাই আপনি প্রশ্ন করেছেন ইসলাম যদি শান্তির ধর্ম হয়ে থাকে তাহলে এটা তরবারি দিয়ে ছড়ানো হয়েছে কেন ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি এটার আরেকটা অর্থ নিজের ইচ্ছাকে সমর্পণ করা আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে এক কথাই নিজের ইচ্ছাকে আল্লাহ মানত আল্লাহর কাছে সমর্পণ করে শান্তি অর্জন করা তবে আমি আগেও বলেছি যে পৃথিবীর সব মানুষ চায় না যে পৃথিবীতে শান্তি বজায় থাকুক কিছু সমাজবিরোধী মানুষ নিজেদের সুবিধার জন্য তারা চায় না পৃথিবীতে শান্তি থাকুক যেমন ডাকাত বিভিন্ন অপরাধী যদি শান্তি থাকে তারা বেকার হয়ে যাবে তাই নিজেদের সুবিধার জন্য কিছু মানুষ চায় না যে পৃথিবীতে শান্তি থাকুক তাহলে এই লোকগুলোর জন্য শক্তি প্রয়োগ করা প্রয়োজন এজন্যই বিভিন্ন দেশে পুলিশ রয়েছে তাহলে ইসলাম শান্তির ধর্ম তবে মাঝে মধ্যে শক্তি প্রয়োগ করতে হতে পারে যাতে ऐतिहांट बो इम द्रस रोड आठ नम्बर पृष्ठ परिष्कार मुसलमान देर तरबारा इसलम छड़ानो और বিভিন্ন দেশ জয় করার আজগুবি গল্পটা আসলে মিথ্যে ছাড়া আর কিছুই নয় আর ঐতিহাসিকরা এই মুখরোচক মিথ্যেটার কথা বারবার উল্লেখ করেছেন ডিলেসিওলেরি আট নম্বর পৃষ্ঠায় বইটার নাম ইসলামের দ্য ক্রস রোড আমি একটা প্রশ্ন করি আমরা মুসলিমরা আমরা স্পেন শাসন করেছি প্রায় আটশো বছর ধরে পরবর্তীতে ক্রুসেডরা আসলো তারা মুসলিমদের তাড়িয়ে দিল আর সে সময় কোনো মুসলিম প্রকাশ্যে নামাজের জন্য আজান দিতে পারত না আমরা শক্তি প্রয়োগ করিনি আমরা মুসলিমরা আরব দেশগুলো শাসন করেছি প্রায় চোদ্দশো বছর ধরে কিছুদিন ব্রিটিশরা শাসন করেছিল কিছু দিন ফ্রেঞ্চরা শাসন করেছিল তবে সব মিলিয়ে মুসলমানরা আরব দেশগুলো শাসন করেছে চোদ্দোশো বছর ধরে আপনারা কি জানেন বর্তমানে দেড় কোটি আরব তারা সবাই কপটিক খ্রিস্টান কপটিক খ্রিস্টান মানে তারা বংশগতভাবে খ্রিস্টান একেবারে জন্ম থেকে যদি মুসলিমরা চাইতো সবাইকে তরবারির মুখে মুসলিম বানানো হতো আমরা সেটা করিনি এই দেড় কোটি কপিক খ্রিস্টান এরা সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারি দিয়ে ছড়ানো হয়নি দেখেন ইন্ডিয়ায় এখানে মুসলিমরা কয়েকশো বছর শাসন করেছে তরবারি ব্যবহার করিনি তরবারি ব্যবহার করেনি কিছু লোক খারাপ কাজ করে সেই খারাপ কাজের জন্য তাদের ধর্মকে দোষ দিতে পারেন না যদি কিছু লোক তাদের ধর্মের কথা না শুনে ধর্ম খারাপ কারণ হিটলার ষাট লক্ষ ষাট লক্ষ পুড়িয়ে কিছু কুলাঙ্গার থাকে তবে আমরা মুসলিমরা ইন্ডিয়ায় শাসন করেছি কয়েকশো বছর যদি আমরা চাইতাম তাহলে সব অমুসলিমকে তরবারির মুখে মুসলিম বানাতে পারতাম আমরা সেটা করিনি ইন্ডিয়ায় আজকে অমুসলিমের সংখ্যা এইটটি বেশি তারাই সাহাদা দিচ্ছে তারাই সাক্ষ্য দিচ্ছে এখানে উপস্থিত অমুসলিম শ্রোতারা সাক্ষ্য দিচ্ছেন যে ইসলাম ধর্ম তরবারে দিয়ে ছড়ানো হয়নি আপনারা সাক্ষ্য দিচ্ছেন আমরা ক্ষমতায় ছিলাম আমরা তখন ইসলাম সেটা বিশ্বাস করে না আজকে পৃথিবীর যে দেশে সবচেয়ে বেশি মুসলমান সেটা হলো ইন্দোনেশিয়া কোন মুসলিম আর্মি সেখানে গিয়েছিল কোন মুসলিম আর্মি মালয়েশিয়ায় গিয়েছিল যেখানে ফিফটি লোক মুসলমান কোন মুসলিম আর্মি আফ্রিকার পূর্ব উপকূলে গিয়েছিল কোন মুসলিম আর্মি কোন তরবারি থমাস কার লাইনের উত্তর দিয়েছেন থমাস কার বইতে লিখেছেন হিরোজ্যান্ড হিরোয়ার্শিপ যে আগে তো তরবারে থাকতে হবে তাহলে হয়তো কিছু কাজ হতে পারে যদি ব্যবহার করেন প্রত্যেক নতুন চিন্তা প্রথমে শুরু হয় একজনের মনে একজন মানুষ সারা পৃথিবীতে একজন মানুষ সারা পৃথিবীর মানুষের বিরুদ্ধে হয়তো কিছু কাজ হতে পারে যদি তরবারি ব্যবহার করে ধর্ম প্রচার করেন কোন তরবারি লোহার তরবারি থাকলে আপনি ব্যবহার করতে পারবেন না लुहार तरबार शक्तिशाली से कई छिड़बेना जो मानुष्ट आल्ला के विश्वास कर आल्लाके अंधकार और जो मानुषा शयतान के विश्वास कर আহ্বান করো হিকমত ও সদপদেশ দ্বারা এবং ওহাদের সহিত তর্ক করিবে আর যুক্তি দেখাইবে সবচেয়ে উত্তম পন্থায় একবার প্লেন ম্যাগাজিনে একটা খবর এসেছিল এটা ছিল রিডার্স ডাইজেস্ট অ্যালমাইনাক ইয়ার বুকের উনিশশো সালের পুনর্মুদ্রণে देर 1934 से पृथिवीर विभिन्न धर्म अनुसारी बृद्धिर संख्या उन्नीसश चौतर साल चुराशी साल पर्तंत पंचाश बचरे एक नम्बर जे धर्म अन्सारी बे बल इसलम दुशो पैंतरस पैंत पार्सेंट प्रश्न करी को उन्नीसश चौतर साल उन्नीसशो चुराशी साल मध्य जाते लक्ष लक्ष मुस्लिम इसलम ग्रहण करुद्ध अपनारा जानकारी जो धर्म प्रसार सब चे बी से इसलाम নয় নম্বর আয়াতে উল্লেখ আছে আর সুরা আঠাশ নম্বর আয়াতে পবিত্র কোরআন বলছে रसूल के प्रेरण करिया सत्य दिनसह पथनिर्देश सह जहां अन् समस्त दिन शोहो। शोहो। शौबार शौबार थे सब इजमर उपरे इसलम सबग धर्म थके सर सी हिसाब आल्लह जथेष्टी प्रश्न उत्तर शेष करसन एक उद्धति दिए डर एडम पियारसन जे जहाँ भय पाए जैदिन পারমাণবিক বোমা আরবদের হাতে চলে যাবে তারা এটা বুঝতে পারছে না যে ইসলামের বোমা পৃথিবীতে অনেক আগেই পড়ে গেছে এটা পড়েছে যেদিন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেছেন এবারে প্রশ্ন করেছেন ভাই সুনীল ইয়াস যখন ইসলাম সার্বজনীন ভ্রাতৃত্বের কথা বলছে তখন মুসলমানরা কেন বিভিন্ন ভাগে বিভক্ত এবারের প্রশ্নটা হল যখন ইসলাম সর্বজনীন ভ্রাতৃত্বের কথা বলছে তখন মুসলমানরা কেন বিভিন্ন ভাগে বিভক্ত এর উত্তর আছে পবিত্র কুরআে সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে উল্লেখ আছে যে তোমরা আল্লাহর রজ্জু শক্তভাবে ধরো এবং বিচ্ছিন্ন হয়েও না আল্লাহর রজ্জু কোনটি পবিত্র কোরআন হলো আল্লাহ সহানত আল্লাহর রজ্জু বলা হয়েছে যে মুসলমানরা আল্লাহর রজ্জু শক্তভাবে ধরবে পবিত্র কোরআন আর সহি হাদিস আর এখানে বিচ্ছিন্ন হওয়া চলবে না আর আমি আগেও বলেছি যে পবিত্র কোরআনে সুরা আল আনামের একশো উনষাট নম্বর আয়াতের উল্লেখ আছে যদি কেউ দিনকে বিভক্ত করে বিভিন্ন দলে তাহাদের দায়িত্ব তোমার নয় আল্লাহ তাহাদিগকে অবহিত করিবেন তাহাদের কৃতকর্ম সম্বন্ধে তার অর্থ ইসলাম ধর্মকে বিভিন্ন ভাগে বিভক্ত করা সবসময় নিষেধ করা হয়েছে তবে যদি কোনো মুসলমানকে জিজ্ঞেস করেন আপনি কি কে বলবে মে হানাফি কেউ বলবে মেসাফি কে বলবে হামলি কেউ বলবে মালিকি আমাদের প্রিয়নবি কি ছিলেন তিনি মাসাফি নাকি হামলি নাকি মালিকি তিনি কি ছিলেন তিনি ছিলেন মুসলমান পবিত্রক্রণে পবিত্র করণেশ্বরা আল ইমরানের সাতষট্টি নাম্বার আয়তে উল্লেখ আছে ইব্রাহিম আলাহিসাল্লাম মুসলিম ছিলেন আর প্রিয়নী কি ছিলেন তিনিও মুসলিম ছিলেন পবিত্র করণেশ্বরা ফুসিলাতে ৩৩ নম্বর আয়তে উল্লেখ আছে যে সেই ব্যক্তি অপেক্ষা কথায় কে উত্তম যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে সৎকর্ম করে এবং বলে আমি তো আল্লাহর অনুগতদের অন্তর্ভুক্ত যারা বলে আমি মুসলিম তাই কেউ যদি প্রশ্ন করে যে আপনি কি আপনি বলবেন আমি মুসলিম আমার কোন আপত্তি নেই যদি কেউ কোনো মতবাদে বিশ্বাস করে যে মতবাদগুলো দিয়েছেন বিখ্যাত জ্ঞানী লোক যেমন আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক আহমেদ ইবনা হাম্বল আল্লাহ তাদের সবাইকে অনুগ্রহ করুন আর এই সব জ্ঞানী লোকদের কেউ যদি কোন মতবাদ মেনে চলেন যেমন ইমাম হানিফা কে মেনে চলেন হানিফাকে মেনে চলেন আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু কেউ যদি প্রশ্ন করে যে আপনি কি তখন আপনি বলবেন আমি মুসলিম আরেকজন ভাই বললেন যে কোরআন বলছে মুসলিম তিহাত্তরটি ভাগে বিভক্ত হবে তিনি আসলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাদিসের কথা বলেছেন এর উল্লেখ আছে আবু দাউদে চার হাজার পাঁচশো উনআশি নম্বর হাদিসে বলা হয়েছে যে ইসলাম ধর্ম একসময় বিভক্ত হয়ে যাবে টি ভাগে তবে আপনারা যদি মহানবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথাগুলো ভালোভাবে খেয়াল করেন তিনি বলেছেন যে ধর্মটা বিভক্ত হয়ে যাবে তিনি এটা বলেননি যে এখনই ভাগ করে ফেলুন তিনি ভবিষ্যৎবাণী করেছেন যদিও কোরআন বলছে বিভক্ত হয় না মুসলমানরা তবুও বিভক্ত হয়ে যাবে এছাড়া এছাড়াও একটা হাদিস যেটার উল্লেখ আছে তিরমিজিৎ একশো একাত্তর নম্বর হাদিসে আমাদের নবী বলেছেন মুসলমানরা বিভক্ত হয়ে যাবে তেহাত্তরটি ভাগে আর एक दल बदे एर सबाई द्वज खे जा शाहबागनल से दलटी जरा रसुल शाहबाद हादीस मेने चल क्रनारदीस मे चले ठीक इभक्त हिशास करना प्रत्येकता मानुष हल मुसलिम जे लोक पवित्र क्रन मे चले मुस्लिम और इसलम धर्म के विभिन्न भागे विभक्त करा एक कथा निषिद्ध তাই যদি কোরআনার হাদিস পড়েন মুসলমানদের উচিত কোরআনার উপর ভিত্তি করে আশা করে উত্তর পেয়েছেন হ্যাঁ ভাই এই প্রশ্ন পরে আমাদের প্রধান অতিথিকেট হেগবে এবং নিয়ে আমাদের কিছু হ্যাঁ ভাই আমি একজন রিটায়ার্ড টিচার লক্ষণ দোকরাজ গুরুজি আমার প্রশ্নটা হলো আমাদের কি করা উচিত সার্বজনীন ভ্রাতৃত্ব বাড়ানোর জন্য কোন বিষয়টাতে আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত সেই বিষয়টা কি ধর্ম নাকি সেটা সমাজবিজ্ঞান না কি রাজনীতি আপনি কি বিষয়টা দয়া করে আমাকে বুঝিয়ে বলবেন ভাই আপনি প্রশ্ন করেছেন যে সর্বজনীন ভ্রাতৃত্বের জন্য কোনটার উপর গুরুত্ব দিতে হবে সেটা কি ধর্ম নাকি সমাজবিদ্যা নাকি সেটা রাজনীতি ভাই আমি এই বিষয় নিয়ে এতক্ষণ ধরে লেকচার দিলাম আমি আবারও একই কথাগুলো বলবো না আমার উত্তরটা একই হয়ে যাবে সর্বজনীন ভাতৃত্বকে বজায় রাখার জন্য সবগুলো ধর্মের প্রয়োজন হলো একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করা শুধু তাকে উপাসনা করা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি লেকচারও এটা বলেছি আমার প্রশ্নের উত্তর দিতে গিয়েও এটা বলেছি আবার এখনও সেটাই বলছি এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা সমাজবিদ্যা নয় রাজনীতিও নয় এগুলো আরও পরে আসবে রাজনীতিতে যে ভ্রাতৃত্ব আসে সেটা সীমাবদ্ধ সমাজ সমাজবিদ্যাও এখানে সীমাবদ্ধ এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করা এটা সর্বজনীন তিনি মানুষ জাতির সবাইকে সৃষ্টি করেছেন হোক সে পুরুষ বা নারী সাদা বা কালো ধনী বা গরিব করেন না তার উপাসনা করেন শুধু সেক্ষেত্রে সর্বজনীন ভারত আসতে পারে আশা করি উত্তরটা পেয়েছেন এবারের প্রশ্নটাও এসছে একটা চিরকুটে প্রভু নামে এক ভাই এখানে বলেছেন পৃথিবীর সব ধর্মই ভালো কথা বলে তাই একজন মানুষ যে কোনো ধর্ম মানতে পারে এটা আসলে একই ব্যাপার এখানে প্রশ্নটা হলো সব ধর্মই ভালো ভালো কথা বলে তাই আমরা যে কোনো ধর্ম মানতে পারি সবগুলোই এক আমি এই প্রশ্নের প্রথম অংশটার সাথে একমত যে সব ধর্মই মূলত ভালো কাজ করার নির্দেশ দেয় যেমন ধরুন সব ধর্মই বলে যে আপনি ডাকাতি করবেন না কোনো মহিলাকে উত্তক্ত করবেন না ধর্ষণ করবেন না হিন্দু ধর্মের কথা বলে খ্রিস্টান ধর্মের কথা বলে ইসলামও একই কথা বলে তবে ইসলামের সাথে অন্যান্য ধর্মগুলির পার্থক্য হলো যে ইসলাম ভালো কাজ করার নির্দেশ দেয়া ছাড়াও আপনাকে দেখিয়ে দেয় কিভাবে সেই ভালো কাজগুলো করতে হবে যেমন সব ধর্মের ভ্রাতৃত্বের কথা বলে ইসলাম কাগজে কলমে দেখিয়ে দেয় আপনাকে দেখায় কিভাবে সেটা আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করবেন সালা হজ ইত্যাদি তাই ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেয় কিভাবে আপনি সেগুলো করবেন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দানদী আপনারা দেখছেন পিস বাংলা কুরান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 ভালো উপদেশ প্রদান করে এটাই হচ্ছে বিধান ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মই নারীকে মর্যাদা দেয়নি প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহময় এবং প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে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 হিন্দু ধর্ম বলে ডাকাতি করবেন না খ্রিস্টান ধর্ম বলে ডাকাতি করবেন না ইসলাম ধর্ম বলে ডাকাতি করবেন না তাহলে ইসলামের সাথে অন্যান্য ধর্মগুলোর পার্থক্য কোথায় ইসলাম আপনাকে দেখায় কিভাবে সেই পরিবেশ তৈরি করবেন যেখানে মানুষ ডাকাতি করবে না ইসলামের জাকাত নামে একটা বিষয় আছে সেটা হলো প্রত্যেক ধনী লোক যাদের সম্পত্তি তাদের নিসামের চাইতে পরিমাণে বেশি পঁচাশি গ্রাম সোনা তাহলে সেই ব্যক্তি তার অতিরিক্ত সম্পদের আড়াই পারসেন্ট দান করে দেবেন প্রত্যেক সালে। যদি প্রত্যেক মানুষ এভাবে দান করে এই পৃথিবীতে দারিদ্র বলে কিছু থাকবে না তখন এই পৃথিবীতে একজন মানব সন্তান অনাহারে মারা যাবে না এরপরে পবিত্রক্রণ বলছে সুরাম মাইদার আট্রিশ নাম্বার আয়াতে উল্লেখ আছে যে হোক পুরুষ চোর অথবা নারী চোর তাহাদের হস্তচ্ছেদন করো ইহা তাহাদের কৃতকর্মের ফল এবং আল্লাহর পক্ষে তা আদর্শ দণ্ড কেউ কেউ হয়তো বলবেন হাত কেটে ফেলবেন এই একবিংশ শতাব্দীর আধুনিক যুগে ইসলাম আসলে একটা বর্বর ধর্ম এটা একটা নিষ্ঠুর আইন और अभी जानी जो जा हजार हजार मानुष चुरी करें जी ए सवार हाथ काटें अनेक मानुष हाथ थकें आईनटा एत कठिन जखनी ये प्रयोग करबें और जदि क्यों जानते परे जुरी कर ले हाथ काटा जाए तक ही तर कर चिंता उड़े जाए आपनी कि जानिका जा जेटा पृथ्वी सब चेहर उन्नत देश दुर्भाग्यजनक भाव ये अपराध मात्रा अनेक बसी सब चे बी चुरी डेकती है अभी एक्ट प्रश्न करी जोरिका इसलमामिक सरिया प्रयोग प्रत्येक धनी लोक जकत देवे तरह अतरिक्त सम्पदर आढ़ाई पार्सेंट दान कर महिला चुरी करें तरह हाथ काटा प्रश्न करेरिका जो परिमाण चुरी और डाकती हमसे से बेड़े जाटरकम थे ना कि कमे जाता कमे जाए कार्यकर आईन इसलम सरिया प्रयोग कर ले फलाफलता पबें अपन एक उदाहरण दी যে বেশিরভাগ ধর্মই আমাদের বলে যে কোনো মহিলাকে উত্তক্ত করবে না কোন মহিলাকে ধর্ষণ করবে না হিন্দু ধর্মই কথা বলে খ্রিস্টান ধর্মের কথা বলে ইসলাম ধর্ম একই কথা বলে তবে ইসলাম আমাদের দেখিয়ে দেয় কিভাবে সেই পরিবেশ তৈরি করতে হবে যেখানে আমাদের কেউ পুরুষদের কেউ কোন মহিলাকে উত্তক্ত বা ধর্ষণ করবে না ইসলামে হিজাব বলে একটা কথা আছে লোকে শুধু মহিলাদের হিজাবের কথাই বলে তবে আল্লাহ সাল তালা পবিত্র কোরআনে প্রথমে বলেছেন পুরুষের হিজাবের কথা তারপর মহিলাদের পবিত্র কোরআনে যে তারা দৃষ্টি সংযত করে এবং লজ্জা স্থানের হেফাজত করে যখন একজন পুরুষ কোন মহিলার দিকে তাকায় তার মাথায় যদি কোনো কুচিন্তা আসে যদি তার মাথায় কোনো কুচিন্তা আসে সে তার দৃষ্টি নিচু করবে একবার আমার এক বন্ধু মুসলমান বন্ধু সে একটা মেয়ের দিকে অনেকক্ষণ ধরে ছিল। আমি তাকে বললাম ভাই তুমি এটা কি করছো এভাবে মেয়েদের দিকে তাকানো ইসলামের সম্পূর্ণ নিষেধ সে তখন বললো আমাদের প্রিয় নবীজি বলেছেন যে প্রথম দৃষ্টিটার অনুমতি আছে দ্বিতীয়টা নিষেধ করা আছে আমি প্রথম দৃষ্টির অর্ধেকটাও শেষ করিনি নবীজি এখানে বুঝিয়েছেন যে প্রথম দৃষ্টির অনুমতি আছে দ্বিতীয়টা নিষেধ করা আছে তার মানে এই নয় যে আপনি কোনো মহিলার দিকে তাকাবেন আর বিশ মিনিট ধরে অপরোপ তাকিয়ে থাকবেন নবীজি বলেছেন কোনো মহিলার দিকে যদি আপনি অনিচ্ছাকৃত তাকান ইচ্ছা করে তার দিকে আবার তাকাবেন না তাকে গিলে খাবেন না নবীজি এটাই বুঝিয়েছেন এর পরের আয়াতে মহিলাদের হিজাবের কথা বলা হয়েছে সুরা নূরের একত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে মুমিন্ন রেদিগুকে বলো তাহারা যেন দৃষ্টি সংযত করে এবং লজ্জা স্থানের হেফাজত করে তারা যেন যাহা সাধারণত প্রকাশ থাকে তাহা ব্যতীত তাহাদের আবরণ প্রদর্শন না করে তাহাদের গৃবা ও বক্ষদেশ যেন কাপড়ে আবৃত থাকে আর তাহারা যেন আবরণ প্রকাশ না করে তাহাদের স্বামী ভাই ব্যতীত এখানে পুরুষদের একটা অনেক বড়ো তালিকা দেয়া আছে যাদের তারা কখনোই বিয়ে করতে পারবে না আর হিজাব পালন করার ছটি নিয়ম রয়েছে প্রথমে বলা হয়েছে পুরুষ আর নারীর কতখানি ঢাকতে হবে পুরুষের জন্য হিজাব হলো নাভি থেকে গোড়ালি পর্যন্ত মহিলাদের জন্য পুরো শরীরই ঢেকে রাখতে হবে যে অংশটুকু দেখা যাবে তা হলো মুখ আর হাতের কবজি পর্যন্ত কেউ কেউ বলেন এগুলোও ঢেকে রাখতে হবে বাকি নিয়ম দুজনের জন্যই এক দ্বিতীয়টা হলো তাদের শরীরের পোশাক এমন আটোসাটো হবে না যাতে তাদের আকৃতি বোঝা যায় তৃতীয়টা পোশাকটা পাতলা হবে না যাতে ভেতরের দিক দেখা যায় চতুর্থ পোশাকটা এমন জমকালো হবে না যাতে বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে পঞ্চম তাদের পোশাক অবিশ্বাসিত পোশাকের মতো হবে না ষষ্ঠ তাদের পোশাক বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না এগুলাই হলো হিজাব মেনে চলার ছয়টা নিয়ম যেটা পবিত্র কোরআন আর সৈসে আছে আর পবিত্র কোরআন সুরা আহজাবের উনষাট নম্বর আয়াতে হিজাবের কথা বলছে হিজাবের কারণ দেওয়া হয়েছে বলা হচ্ছে হে নবী তোমার স্ত্রী আর কন্যাদের বলো তারা যেন তাহাদের চাদরের কিয়দাংশ নিজেদের ওপর নিয়ে দেয় ইহাতে তাহাদের চেনা সহজ হইবে ফলে তাহাদের কাউকে উত্তক্ত করা হইবে না কোরআন বলছে মহিলাদের জন্য হিজাবের কথা বলা হয়েছে যাতে করে অন্য কেউ তাদের উত্তক্ত না করে আর ইসলামিক সরিয়া বলছে যদি কোন লোক কোন মহিলাকে ধর্ষণ করে সেই লোককে মৃত্যুদণ্ড দেয়া হবে লোকে হয়তো বলবে মৃত্যুদণ্ড এই একবিংশ শতাব্দীতে ইসলাম একটা বরবার ধর্ম এটা একটা নিষ্ঠুর আইন আমাদের বলছে যে প্রতিদিন গড়ে এক হাজার জনেরও বেশি মহিলা ধর্ষিত হয় প্রতিদিন প্রতি এক মিনিট আঠারো সেকেন্ডে একজন মহিলা ধর্ষিত হয় আমরা যতক্ষণ এই অডিটোরিয়ামে আছি প্রায় আড়াই ঘন্টারও বেশি সময় কতজন মহিলা ধর্ষিত হয়েছে কতজন একশো জনেরও বেশি আমেরিকাতে আমি আপনাদের প্রশ্ন করি যদি আমেরিকাতে ইসলামিক সরিয়া প্রয়োগ করা হয় যে প্রত্যেক পুরুষ যখনই কোনো মহিলাকে দেখবে দৃষ্টি নিচু করবে মহিলারা সবাই হিজাব মেনে পোশাক পরবে আর তারপর যদি কোনো পুরুষ কোনো মহিলাকে ধর্ষণ করে তাহলে মৃত্যুদণ্ড আমি আপনাদের প্রশ্ন করছি এতে করে কি ধর্ষণের পরিমাণ বেড়ে যাবে সেটা কি একই রকম থাকবে নাকি কমে যাবে এটা কমে যাবে এটা কার্যকরী আইন ইসলামিক সরিয়া প্রয়োগ করলে হাতে হাতেই ফল আমি অমুসলিম অমুসলিমদেরও এই প্রশ্নটা করেছি যে ধরুন কেউ একজন আপনার স্ত্রী বা আপনার মাকে ধর্ষণ করলো আর ধরুন আপনি সেখানে বিচারক ধর্ষক আপনার সামনেই আছে তখন তাকে আপনি কী শাস্তি দেবেন আর বিশ্বাস করুন তাদের সবাই বলেছে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। কেউ এমনও বলেছে যে তাকে অত্যাচার করে হত্যা করব। তাহলে কেনই দুর্মুখনীতি যখন অন্য কারো স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে তখন মৃত্যুদণ্ড একটা বর্বর আইন আর যখন নিজের স্ত্রীকে ধর্ষণ করছে তখন আপনি বলছেন নিজেই মৃত্যুদণ্ডের কথা কেন আপনাদের এই দুমুখনীতি আর আপনারা কি জানেন যে ইন্ডিয়ায় ক্রাইম ব্যুরোর একটা পরিসংখ্যান অনুযায়ী বলা হয়েছে যে প্রতি চুয়ান্ন মিনিটে ইন্ডিয়ায় একটা ধর্ষণের কেস রিপোর্ট করা হয় আসলে কথাগুলো হচ্ছে আরো অনেক বেশি রিপোর্ট একটা আর স্বাভাবিকভাবেই ইন্ডিয়ার হোম মিনিস্টার এল কে আডভানী তিনি যেটা বলেছিলেন সেটা টাইমস অব ইন্ডিয়ার হেডলাইন হয়েছিল হেডলাইন তিনি বলেছিলেন যে আদবাণী আদবাণী বলেছেন ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আর আইনে একটা সংশোধনীর কথা বলেছেন হেডলাইন ছিল টাইমস অফ ইন্ডিয়ায় উনিশশো আটানব্বই সালের আটাশে অক্টোবরে মাত্র একদিন আগে ১৯৯৮ সালের ২৭ অক্টোবরে তিনি বলেছিলেন যে তিনি চান একজন ধর্ষকের শাস্তি হোক মৃত্যুদণ্ড আলহামদুলিল্লাহ ইসলাম যে কথা চোদ্দোশো বছর আগে বলেছে এল কে আদবানিয়াজ সে কথাই বলছে আর আমি তাকে অভিনন্দন জানাই আমি এখানে পলিটিক্যাল পার্টির কথা বলছি না আমি পলিটিশিয়ান নই কিন্তু যদি কেউ সত্যি কথা বলে আমি তাকে অভিনন্দন জানাই আর এই আইন প্রয়োগ করলে নিশ্চিতভাবে ধর্ষণের পরিমাণ কমে যাবে হতে পারে এরপরের হোম মিনিস্টার হয়তো ইসলামী হিজাব পালন করতে বলবে ইনশাল্লাহ ইন্ডিয়ায় ধর্ষণ পুরোপুরি বন্ধ হয়ে যাবে তারা ইসলামের কাছে আসছে তাই অভিনন্দন জানাই আর তিনি এখানে ঠিকই বলেছেন দরকার আর ধর্ষকের শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড আমি এটার পক্ষে আমি প্রথম ইন্ডিয়ান হিসেবে আপনাকে সমর্থন করছি তাই যদি ভালোভাবে দেখেন ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেয় কিভাবে ভালো জিনিসগুলো অর্জন করতে হবে সেজন্য আমি বলি যে সব ধর্মগুলির মধ্যে ইসলাম ভালো কথা বলে আর সেগুলো অর্জনের পথও আপনাকে দেখিয়ে দেয় আর তাই আমাকে যদি কোনো ধর্ম পালন করতে হয় আমি সেই ধর্ম পালন করব যেটা ভালো কথা বলে আর আমাকে দেখিয়ে দেয় কীভাবে ভালোগুলো অর্জন করতে হবে এজন্যই পবিত্র করণিস আলী ইমরানের উনিশ নম্বর আয়াতের উল্লেখ আছে ইসলাম একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করাটা যথেষ্ট নয় আপনাদের উপাসনা করতে হবে মাত্র একজন সর্বশক্তিমানকে যদি আপনি একজন ঈশ্বর এবং চলে যে সমাজের নারী ও পুরুষরা महान आल्ला सत्यार अर्थे आईडियल मुस्लिम समाज कैमे मुसलिम समाज प्रत्येक सदस्य हब যেখানে নিষিদ্ধ হারাম কাজ দেখুন ইসলামের সমাজ প্রতি সোমবার সন্ধ্যায় পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় ড জকিরের আন্তরিক বার্তা ইসলামিক বম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 যেদিন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেন সমাজ